الحمد لله نحمده ونستعينه ونتخافره ونؤمنه ونتوصل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا من يهدي الله فلا نزل له ومن يزله فلا هادي له فأشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ولا جد له ولا مد له ولا عد له ولا عد لنا ولا مثل له ولا مثل له ولا مثيل وأشهد أن لا إله إلا الله وحده لا شريك لا وأشهد أن محمدًا عبده ورسوله الذي يرتله إلى كافة للناس بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وفراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن من خلق السماوات والأرض وآزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بحج ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل وقد قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل يغرس غرسا إلا كتب الله له من الأجر قدر ما كان يخرج من سمر ذلك البراث وقال رسول الله صلى الله عليه وسلم মুসলিমিনাও মা ইা মিন হু সদা কু বিল্লা হি সদা বলুন হকুম দিয়ে দি দিলেন মাহরুমে পরি কি মরদ পেরে আপনি মরদে মঞ্জর তলব করতে তে আস না হো কি মেডানি খুদি কো যায় মুয় তর চা উ আসে মানো জমি লোহ কলম চাদা হর চিজ নুর चीज में है নুর দরবার লক্ষ্মুটি শুক্রিয়া দেশী তিনি আমাদেরকে জুমার দিন जुमान नाम आदायर लक्ष्य मस्जिदे समबत हार तौफिक दान करदुल्ला सतातम पाराय नाम ठाक नंबर आयात मुस्लिम शरीफ जैगाईटे पड़े आयात हादी दय के सामने रेखे निर्धारित समय भित कि कथा बोलार इच्छा कर इल्ला আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বৃক্ষরোপণ বৃক্ষরোপণে কি ফজিলত কি লাভ এবং বৃক্ষ নিধনে কি ক্ষতি গাছ আল্লাহ তালার অনেক বড় একটি নিয়ামক পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন মানুষের জন্য যত নিয়ামত মানুষকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে গাছ এটা অন্যতম একটি নিয়ামত विभिन्न प्रकार गाद फला दिए आल्लाब्दुल आलमी पृथ्वी के सुशोभित फलफुल दिए भरिए दिए आसमान जो बिस्टि बषण कर दान सबूज पृथ्वी एक कथा के सरण करिए दिए कुरान विभिन्न जगह जो हम शुक्रिया आदाय करतेमन आल्लाकें তবে তিনি যিনি তোমাদের জন্য আকাশ মন্ডলী এবং পৃথিবী সৃষ্টি করেছেন आकाशे तोम बिस्टि बर्षण करतपर से फानी द्वारा तुम्हे उद्गत करनोरम उद्यान रजी जार उद्यन राजी तुम्हारे पक्ष उद्गत करा संभव छा गा कि उपकार कर तर सृष्टि अनेक दीर्घ बा दृष्टि आपके फल दे फूल दे का दे छाय दे क्यों विज्ञान कल्याण जानते पे गाद गाजिवेश्य रक्षा कर करे। गास रखा करे। के बेचे रखते सहायरा गक्सिजन ग्रहण करी वृक्ष मानुष के खाद्य देय पुष्टि जोए मानुष के आर्थिक संकट रक्षा कर जीवन रक्षा करी अक्सिजन देय ओषध देय जालानी देय विभिन्न निर्माण क्या काट जोान गा कागजर मंडसएल आई तैरि है तारफिल तेल रारफिल तेल और रार पा जाए वृक्ष बनांचले फल फूल मधु और मोम पा जाए एक कथा मानूष एवं प्राणी जन्म के मृत्यु पर वृक्षर व्यापक प्रयोजनता र हमारा शरबन डाइक्साइड बैर है गा शोषण एक गाड़ी साठ पाउंडी क्षतिकारक गैस शोषण करा दस की शीता तप नियंत्रित नियंत्रण जंत्र जंत्रे समपरमाण ताप नियंत्रण कर একটা এসি যেমনিভাবে চালাইলে কামড়াকে ঠান্ডা করে দেয় একটি গাফের ভিতরে দশটি এসির ক্ষমতা আছে গাছের কারণে আজকে পরিবেশটি অত্যন্ত শান্ত যেখানে গাছপালা বেশি সেখানে বৃষ্টিও বেশি হয় এই গদাটে আমাদের কারো জানা নেই আরব কান্ট্রিতে যারা গিয়েছেন দেখেন বৃষ্টি অত্যন্ত খুব খুব কম হয় খুব কম হয় কেন সেখানে গাছ গাছালি নেই কাঠ কম বৃষ্টি কম কিন্তু যে কাণঠিতে আসতে বৃক্ষ বেশি থাকবে সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি বেশি অবতীর্ণ হয় গাছ থেকে আমরা কাঠ পাই যার দ্বারা আমরা আসবাবপত্র তৈরি করি ওষুধি গাছ থেকে আমরা ঔষধ বানাই ফুল গাছ আমাদের আঙ্গিনাকে সুন্দর করে রং বিরঙ্গের ফুল আমাদের হৃদয়কে রাঙিয়ে দেয় ফলে ইসলাম বৃক্ষরোপণের প্রতি মানুষকে উৎসাহিত করেছেন এবং একে সবকায় গণ্য করেছেন বৃক্ষরোপন ওসলিমিন को मुसलमान जदिव वृक्षरोपण कर गा लगे अथवा फसल बने मानुष पाखी किंबा को पशु बक्षण कर तम लामा से जार हिसाब गण्य मानुष पाखी किंबा को चतुष पर्त जदि तर गाचर कोंश बक्षण कर जमन गाचर फल जुदी बक्षण करेट तार नाम सत्काय जारिया लेखा लागानो गाच क्यों उपकार ग्रहण करुक सत्ता है लागानो गई क्यों उपकार ग्रहण करुक एमको मानुष जदि हमार वृक्ष किचु चूरिए सच्चा हिसाब गण्य हो কি প্রমাণ সদা উকিলা মিনহু পাহুয়া সদাক ও আকালাতাহু সদা কলা সদা কবিজি বলেছেন কোন মুসলমান যদি বৃক্ষরোপণ করে গাছ লাগায় এবং তা থেকে কোনো মানুষ বক্ষণ করে সেটা তার জন্য সৎকা হিসাবে লেখা হবে কোনো পাখি যদি বক্ষণ করে সেটাও তার জন্য সৎকা হিসাবে লেখা হবে কোনো দরিন্দা কোনো হিংস্র প্রাণী যদি তা থেকে বক্ষণ করে সেটাও তার জন্য সৎকা হবে এবং তা থেকে যদি কোনো মানুষ চুরি করিয়ে নিয়ে যায় সেটাও তার জন্য সৎকা হিসাবে গণ্য হবে চুরি করলেও সেটা কি হবে বলে আপনার গাছের ফল চুরি করে কেউ নিয়ে গেছে এটাও আপনার জন্য সত্য লেখা হবে আল্লাহর নবী বলেন মা বাইরা খেয়াল করি শোনুন আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যদি একটি গাছ লাগায় আর ওই গাছ থেকে যতগুলো ফল বের হবে ওই ফল পরিমাণ তার আমল ল তার আমল ল আপনি একটি আম গাছ রোপণ করেছেন প্রতি বছর কত হাজার হাজার শত শতে আম সে গাছে ধরে একটি তাল গাছ রোপণ করেছেন কত শত শত চাল সেখানে ধরে ফেয়ারা গাছ রোপণ করেছেন কত পেয়ারা সেখানে ধরে চুপারি গাছ রোপণ করেছেন নারিকেল গাছ রোপণ করেছেন এক কথায় যত যত গাছ থেকে ফল তৈরি হয় আল্লাহ ফল দেয় যতটি ফল এ গাছে দৌড়বে ততটা নেকি আপনার আমল নামে লেখা হবে এরা আন্দাজা করুন বিশ বছর যদি একটি গাছ থাকে সে গাছে কতটা আম ধরেছে চিন্তাটা করেন কতটা তাল গড়েছে সুপারি ধরেছে চিন্তাটা করেন প্রত্যেকটি সুপারির পরিবর্তে আপনার আমল নামার খাব লেখা হবে আপনি ওই সুপারি খেতে পারেন কিংবা रसुल्लामन निज हाते गात लागिए सहबाइक राम के उत्साहित शाहबाइक राम निजे वृक्षरोपण करके मन करजरत सलमान फारह एकदम पुरतन विख्यात सहबी এই সাহাবি যেই পরিমাণ আয়াত পেয়েছেন কোন সাহাবি ওই পরিমাণ হায়াত পান নাই আড়াই শত বছর হায়াত পেয়েছেন একশতবার গোলাম হিসাবে বিক্রি হয়েছে সর্বশেষ যে মালিকের কাছে তিনি ছিলেন ওই মালিক সালমান ফারসি রজি তালী আলমকে মুক্তি দেওয়ার জন্য একটি শর্ত দিয়েছেন যে আমি তোমাকে এই শর্তে মুক্তি দিতে পারি যদি তুমি তিনশো তো উকিয়া এটাকে স্বর্ণ যদি আমাকে দিতে পারো এবং তিনটি তিরিশ তিনশোটি খেজুর গাছ তুমি রূপন করবে ওই খেজুর গাছ থেকে যেদিন ফল বের হবে সেদিন তোমাকে মুক্তি দেওয়া হবে কথা বুঝছেন কিনা তিনশো তো কিয়া স্বর্ণ আবার তিনশোটি খেজুর গাছ তুমি রূপণ করবে যেদিন খেজুর দৌড়বে ওই দিন তোমার কি হবে মুক্তি হবে খেজুর গাছ সাধারণত রোপণ করার পরে ফল ধরতে ধরতে দিয়ে একজন মানুষের হায়াত দেখাতে শেষ হয়ে যায় সালমান ফার্কি রাহাল নবীকে এসে বলেছেন আমার মালিক আমাকে মলিক আমাকে বলেছে তিনশো কি দিতে পারলে এবং তিনশো তো খেজুর গাছ আমি রোপণ করবো যেদিন ফল বের হবে সেদিন আমার মুক্তি সেদিন আমাকে সে মুক্তি দিবে নয় বলেছেন আচ্ছা মাসাল্লাহ তিনশো উকিয়ে তিনি ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহর নবী সাহবাই গ্রামকে বলেছেন হে আমার সাহাবিরা তোমরা খেজুরের চারা সংগ্রহ করো সাবাই গ্রাম বিভিন্ন জায়গায় ছুটে গিয়ে তারা তিন ছোট খেজুরের চারা নবীর সামনে না হাজির করেছেন আল্লাহর নবী তার মালিককে বলার জন্য বলছেন যে কোথায় লাগাইতে হবে জায়গা দেখাই দিতে বলো ওই জায়গা যখন দেখিয়ে দিয়েছেন আল্লাহর নবী নিজ হাতে তিনশো খেজুরের চারা রোপণ করেছেন তবে একটি খেজুরের চারা এই তিনশোর মধ্যে একটি খেজুরের চারা হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালু নিজ হাতে রোপণ করেছেন দুইশো চারা রোপণ করেছেন আল্লাহ নবী নিজ হাতে একটি খেজুরের চারা রোপণ করেছেন ওমর ফারুক রজি আল্লাহ তাল নবীর মরজিদা গাছ লাগানোর অল্প কয়েকদিনের ব্যবধানে সারা বড় হয়ে গিয়েছে এবং খেজুরও ধরে গেছে তবে একটি খেজুর গাছ যাতে কোনো খেজুর আসে নাই আল্লাহর নদী অত্যন্ত বিস্মিত হয়ে পড়েছেন আশ্চর্য ব্যাপার দুইশত নিরান্ন কোটি খেজুর ধরেছে আর একটি গাছে কেন খেজুর ধরে নাই কারণটা কি হতে পারে তার উমর ফারুক রাজি আল্লাহ তাল অত্যন্ত কাকুণতি হয়ে আল্লাহ নবী বলেছেন রসুল আল্লাহ নবীর কষ্ট হচ্ছে এভাবে দুইশো নিরানব্বইটি খেজুরের চারা রোপণ করা এটা কি এত সহজ ব্যাপার কঠিন ব্যাপার যা নবীর জন্য এটা মর্যাদা নবীর জন্য ব্যাপারটা অত্যন্ত হয়েছে। আপনার কষ্ট দেখে আমি নিজ হাতে একটি চারা রোপণ করেছি বলছেন হ এই জন্য যে গাছটাতে কি আসে নাই খেজুর আসে নাই আল্লাহর নদী আর একটি চারা সংগ্রহ করে নিজে রোপণ করে দিয়েছেন সেখান থেকে ওই যে মর্যাদা ফল ধরে গেছে তো ভান তো আল্লাহর নবী নিজেও খেজুর আর বৃক্ষরোপণ করেছেন এটা কোন সরমের কিছু না আল্লাহর নবী যে তিনশতটি খেজুর বৃক্ষরোপণ করেছেন ওই খেজুর গুলোর নাম হচ্ছে আজোয়া খেজুর কি নাম আজোয়া খেজুর এটা আরবের অত্যন্ত দামি খেজুর মেসকাশরীফ আদিকে আছে কোন মানুষ যদি সাতটা খেজুর একসাথে বক্ষণ করে গোটা পেলে দিয়ে আল্লাহ রব্দুল্লা আলামী তাকে যাব থেকে হেফাজত করবেন আপনারা যারা হব করতে যান আজোয়া খেজুর আজোয়া দাও ওই নবী যে গাছগুলো লাগিয়েছেন ওই গাছের বংশধর ওই গাছগুলো বছর গাছ থাকে নাকি কিন্তু ওই এখন আছে না চারা থেকে চারা বের হয়েছে চারা থেকে চারা বের ওই খেজুর গুলাকেই আজোয়া খেজুর বলা হয় অত্যন্ত সুস্বাদু খেজুর এবং অত্যন্ত দামি খেজুর যারা আরবে যাবেন এই খেজুর তারা সংগ্রহ করবে অত্যন্ত সুস্বাদু এবং রোগের জন্য প্রতিষেধক হিসাবে কাজ করে আমার নিজেও বৃক্ষরোপণ করেছেন বৃক্ষরোপণ করার প্রতি উৎসাহিত করেছেন সাহবা একরাম নিজেও লাগিয়েছেন এবং একে সাহবের কাজ তারা মনে করছেন সাহবা একরাম গাছ লাগিয়েছেন তার কি প্রমাণ انا رجولم مر به و هو غرسان بدمش فقال له اتفعل هذا و أنت رسول الله صلى الله عليه وسلم فقال الله تاجل سميت رسول الله صلى الله عليه وسلم يقول من غرس غرسان لم يكن منه آدمي ولا خلق من خلق الله গাছ লাগাচ্ছিলেন পাশ দিয়ে মুখ যাওয়ার সময় আবু দরদার যে বলেছেন আবু দরদার তুমি বৃক্ষরোপণ করতেছ অথচ তুমি একজন আল্লাহর রসুল ওই সচীক যে রসুলের সাহাবাদের এটা শান নয় গাছ করা এটা মননিম্ন মানের একটা কাজ ওই লোক মনে করেছে এটা নিম্নমানের একটি কাজ তাই তিনি আবু দরদার বলেছেন আপনি বৃক্ষরোপণ করতেছেন আপনাদের নবীর একজন সাহাবি তার মানে আপনি কিভাবে নোংরা কাজ করেন হজরত বলেছেন ও বা একটু শুনে যাও একটু শুনে যাও আমি আল্লাহর নবীর মুখ থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন আমার কোন মত যদি একটি বৃক্ষরোপণ করে আর এই বৃক্ষ থেকে যতগুলো ফল বের হবে প্রত্যেকটি ফলের পরিবর্তে তার আমল নেক লেখা হবে নবী আরো বলেছেন যে কোনো বৃক্ষরোপণ করবে আর এই বৃক্ষ থেকে আল্লাহর কোন মখলুক যদি উপকৃত হয় একটা কুকুর যদি ওই গাছ থেকে উপকৃত হয় সেটা তার আমল নামায় হিসাবে লেখা হয়ে যাবে অন্য এক হাবিস মধ্যে আছে আবু দরদার্ল বিদ্যাবস্থায় বৃক্ষরোপণ করতেছিলেন একজন সাহাবি বলেছেন আবুদ্ আপনার তো বার্ধিকতা অপনীত হয়ে গিয়েছেন এখন যে আপনি বৃক্ষরোপন করতেছেন আপনি কি এর ফল খেতে পারবেন আমরা গাছাইতেছেন ফল খাইতে পারবেন এর নিশ্চয়তা আছে কিন্তু আবুদ্দার দিল্লা কি উত্তর দেখ শুনো এই সাহাবি শুনো আমি খেতে পারবো না ঠিক তবে আল্লাহর কোন মাত লুপ্ত হইতে পারে আমার এই वृक्ष फल खाल्लर नबी तुम्हार गा जी को मानूष एकण करोम आम लामा छत्का हिसाब लाखाया जा गोपणे को लज्जा नहीं क्या सबा ग्राम क्या वृक्ष रोपण करबा को अत्यंत स्वाभवर क्या हम मना कर आल्ला नबी हाफिस একটি বৃক্ষ থাকে সেটা তুমি রোপণ করো বুঝেছেন ক্যামত সংগঠিত হওয়া আজ মুহূর্তেও অর্থাৎ পাঁচ মিনিট করে হবে এই পাঁচ মিনিটের আগে পাঁচ মিনিট সময় আছে তোমার হাতে यह मुहूर्त जो एक वृक्षर छाड़ा तुमे तुम किाओ रोपन कर दाओ यह भाई जेहतु गाने क्या गा मानुर जालानी देय विभिन्न निर्माण काटर सहयोगा करें मानुष के आर्थिक संकट गाज मुक्ति देना प्रयोजन गा काटा जा বিনা প্রয়োজনে কাজ গান কর্তন করা বৃক্ষ করা কবিরে কি প্রমাণ তার একটু ঘরে আমি হাতি শুনেছি আমার ভাইরা বৃক্ষ যত কমতে থাকবে পৃথিবীর তাপমাত্রা তত বাড়তে থাকবে খরা অনাবৃষ্টি দেখা দিবে পৃথিবীর আবাদি অনাবাদিতে পরিণত হবে গাছ যত কমতে থাকবে পৃথিবী তত মরুভূমিতে পরিণত হবে মানুষ পাখি বিভিন্ন প্রাণী বিপর্যয়ের সম্মুখীন হবে আপনারা তো ইয়ে সকলে জানেন বৃক্ষহীনতা যে কোনো দেশ ভয়াবহ অবস্থার সৃষ্টি করে যে কাছে বৃক্ষ নেন অত্যন্ত ভয়াবহ দেশ সেটি বনভূমির অভাবেই অতিবৃষ্টি অনাবৃষ্টি ঘূর্ণিঝড় এবং জলোচ্চ দেখা দেয় বৃক্ষের অভাবে দেশ আস্তে আস্তে মরুভূমিতে পরিণত হয় দেশের নিম্নাঞ্চল मानकता बिना प्रयोजन एक गाच काटे আল্লাহ রব আর আমি কে মসিরি দিন তাকে অধু মুখে জাহান নামে নিক্ষেপ করবে অত্যন্ত মারাত্মক তম একটি অপরাধ বিনা প্রয়োজনে গাছ কর্তন করা বৃক্ষরিধ করা বন উজাড় করা এটা কবে না আমার ভাইরা এই আজ অথচ আজ প্রয়োজনে বিনা প্রয়োজনে নির্বিচারে প্রতিনিয়ত প্রচুর গাছ কেটে ফেলা হচ্ছে সুতরাং বাংলাদেশের প্রত্যেক অধিবাসীকে বিক্ষলিদন বন্ধ করতে হবে আসুন আমরা লাগাই বৃক্ষ তাড়াই দুঃখ মাসায় পরিবেশ রক্ষা করি আমাদের দেশ এই বাংলাদেশে বর্তমানে ষোলো কোটিরও অধিক জনগণ রয়েছে প্রত্যেকটি জনগণ যদি একটি করে বৃক্ষরোপণ করে তাহলে বাংলার জমিতে ষোলো কোটি বৃক্ষ কি হয়ে যাবে সৃষ্টি হয়ে যাবে একদিনে যদি দুইটা কুড়ি রোপণ করে তাহলে ডাবল তিনটা কুড়ি ডাবল এ আমার ভাইরা আমরা যারা আজকে উপস্থিত আছি আমরা সকলেই আমার যদি একাধ জায়গাও কোথাও খালি থাকে কাজ রোপণের উপযোগী হয় আমি যে কোনো একটি চারা আমি এখানে রোপণ করে দেওয়ার চেষ্টা করবো কথা বুঝছেন তারা এটা অত্যন্ত সাধের কাজ বৃক্ষরোপণ করার সময় এবারও বলবেন আল্লাহ আমি আল্লাহর ওয়ার্সে একটি বৃক্ষরোপণ করতেছি तुम्हार जेको मानु तकृत होतेटार अनुमति दिए दिल जी आपने आल्लर वस्ते विक्षर कम करें आपने ताल गाच लागिए हठात एक ताल पड़े आल्लर एक जो बानदार से तरह लालसा के रोध करते ताली गल ते गुनागार हो जब आपने आल्ला वस्ते शब्दा एड ना करें नियोग ना करें मनो में তবে আমার ভাইরা মানুষের অন্তর খবর জানা যে তো অত্যন্ত কঠিন ব্যাপার মাথালাও আমাদেরকে জিজ্ঞাসা করে যেহেতু গাছের নিচে তাল পাইলে ওটা কি নেওয়া বৈধ শুয়ারি পেলে নেওয়া বৈধ আমি থাকলে নেওয়া কি বৈধ হ্যাঁ বৈধ হবে যদি আপনি মালিকের মানসা সম্পর্কে অবগত থাকেন যে এই গাছের মালিক রূপার রোপণ করার সময় করেছে আল্লাহর হস্তে তখন আপনি পরন্ত তাল এটা নিতে পারেন সুপারি নিতে পারেন আম নিতে পারেন যদি আপনি কোনো গাছের মালিক সম্পর্কে তার মামচা সম্পর্কে আপনি অবগত না থাকেন তাহলে তার গাছের নিচে পড়ে থাকা তাল সুপারি আম নারিকেল আপনার জন্য খাওয়া পশ্চিমকালেও বৈধ কন্যা হবে মাথালাটা কি বুঝছেন আপনারা অন কথা আবার কবে ল হয়েছে আবার আমরা হক কথাগুলো ভেতাল আছে আমার এই দুই বছর তো দুই বছরের অভিজ্ঞতা আমি বুঝছি কোরবানির বস্তুর সাথে ফকিরকে দেওয়ার কোন সম্পর্ক নেই এই মাথালে কেন বলছি এটা নিয়ে এখন হেজিটিশন এলাকাতে যে হুজুর তো গরিবের মারিয়ালেছে আমি গরিবকে মারছি কোরবানির যে বিশুদ্ধ নিয়ম সে কথা আমি আপনাদেরকে বলেছি গরিবের হক মেরেছি আমি এটা কেমন উৎপট মন্তব্য আবার নিজের গরু নিজে জবাই করতে হবে এটা মুস্তাহাব এই কথা কেন বলেছি আমার কাছে ফোন যায় আপনি কেন হুজুরের কি আশ্চর্য ব্যাপার নিজের গরু নিজে জবাই করা এই মাথাটা কি বলা যাবে না আপনাদেরকে তাহলে এখানে অপরাধটা আমার কি তো পড়ে থাকে তাল মালিকের মানসে সম্পর্কে যদি আপনি পূর্ণ অবগত তাকে খেতে পারবেন না হয় তাল এখানে পৌঁছে যাবে আপনার লোক কন্ট্রোল করতে হবে ঠেলে নিয়ে যায় লোক কন্ট্রোল করতে হবে আপনাকে রহমতুল্লাহ খালের মধ্যে একটি ওটাকে তুলে তিনি খেয়ে নিলেন খাওয়ার পরে তিনি চিন্তা আসলো যে ফলটি আমি পেয়েছি এটা তো আমার এই ফলের গাছটা আমিও বোন করি না তার ফল আমি খেয়ে নিলাম বেপাকে পড়লেন খানের স্রোত আসতেছে ওই দিক থেকে তিনি খালের পারে পাড়ে পাড়ে পাড়ে রওনা দিলেন যে মালিক থেকে আমাকে সমাজ চেয়ে নিতেই হবে সবাই দিয়ে জানেন না তারা সবাই তো জান খোঁজ করছে মালিক বের করছে একজন বুড়ো মানুষ বাগানের ভিতরে বসা তাই বসছে কি হুদুরা আমাকে মাফ করাবে কি মাফ করবো তোমাকে সমস্যা এখান থেকে কয়েক শত মাইল দূরে আমার বাড়ি খালে একটি ফল আমি পেয়েছি ওটাকে আমি খেয়ে নিয়েছি আমার রূপ কন্ট্রোল করতে পারি নাই আমার মেমোরিতে এসেছে যে ফল বিক্ষুত আমার নয় মালিক বের করতে হবে মালিক অন্বেষণ করার লক্ষ্যে আমি রবানা দিয়েছি যে ফল আমি খেয়েছি এই ফলের গাছটা এখানে দেখা যাচ্ছে সম্ভবত আপনি মালিক ক আমি মালিক পুজুর আমাকে মাফ করেন খুজুর ছেন কোন মানুষ যদি একজন মানুষের এক পয়সা হক অন্যায়ভাবে ভাবে করে খায় কাল কেমতের দিন সাত শত মাকবুল তার আমল নামা থেকে চিনিয়ে দেওয়া হবে সাত শত মাকবুল তার আমল নামা থেকে কেড়ে নেওয়া হবে যে কেন তুমি অপরের এক পয়সা অন্যায়ভাবে ভাবে লুণ্টন করেছ আমার ভাইরা বাদাম দোকানে যায়। বাদাম কিন্তু এই কথা টাকার একটা টিপে শুরু করি আমি কি কন এমন বৎসব আপনাদের এলাকাতে আছে কি না। আপনাদের নাই মনে হয় আমি যে এলাকার কথা বলছি দেখি এই দুই একটা টিপে শুরু করে বাদাম খায় ভুক খায় তুমি কি জানো এই মালিক কি তোমাকে বাদামটি খাওয়ার অনুমতি দিয়েছে কেন খাচ্ছো তুমি তার বাদাম তুমি তার মানসের সম্পর্কে অবগত এমনটি করবেন না মাথাপড় আমরা এলাকার বড় নেতা আপনার এই নেতা বাম্পার খুলি ফেলেবো মৃত্যুর সাথে সাথে নেতাগিরি দুনিয়াতে মৃত্যুর ঘরে আপনার কোন নেতা সেখানে কি চলবে সেখানে চলবে আল্লাহর দফ আপনি ইন্ত নাকি বলবে আলা মিল্লাতে শেখ মুজিব করবো নাকি জিয়ার রহমান করবো নাকি ইচ্ছু করবো না কি করবো হত্যা করেছে আর মৃত্যুর নামে করা যাবে যে দুনিয়াতে থাকা অবস্থা তার আফাদ পুস্তককে আল্লাহ নবীর পরিচালনা করেছে তার ব্যাপারে এই দোয়া করা দরকার আর যে গুন্ডামিয়ার বাকচয়ারি করেছে তাকে বুসের নামে রাখা দরকার কি কর মানুষ যখন তখন দনবার লুট করবো কি দোন্দার বইটা আছে না আপনার না হয়তো আমি তো সুরাস্তায় থাকি সুরাস্তা ব্যাংক থানার অপোজিট আমার মাদ্রাসা ওখানে দ্বন্দ্বের দোয়ানদার যারা ওদের থেকে কাহিনী শুনলাম অবাক করবেন হুজুর আট দশজন এসে ওয়ার্ডার দিয়ে খেয়ে যায় সাবের মতো টাকা দেনা হেঁটে চলে যায় কিছু বলতেও পারে না বললে আমাদের সমস্যা আছে হুজুর মাফ করে হুজুর মাফ করে দিন হুজুর আপনার একটা পল আমি খেয়ে ফেলি আল্লাহ লোকটা চিন্তাগুলো বাগানের মালিক কয়ে রে লোকেটা তো আমার দরকার আছে কন না লোকেটা আমার গিয়া তার লক্ষ লক্ষ টাকা মারি খায় কোনদিন এই বাগান পরিচর্যা করতে হবে এত বছর আট বছর কোনো কি যাবে এগারো বারো বছরের কথা আছে আট বছর পুজুর করলাম হুজুর তারপর আমাকে মাফ করবেননি করুন আট বছর কাজ করো আট বছর যখন শেষ হয়ে গেল এখন গিয়ে বলছে হজরত আট বছর তো আমি শেষ করেছি মাফ করেছেন আমাকে আরো একটা শর্ত তোমাকে মানতে হবে আর একটা শর্ত কি একটা আরো কয়েকটা কল তারপরে মাফ কিন্তু আমাকে করতে হবে কয় লক্ষ টাকার ফল আরে কথা টাকা কয় লক্ষ টাকার ফল খেয়েছে হ্যাঁ এক পয়সা নাই এর থেকে আরো কম এর কি হচ্ছে তো আমার একটা মেয়ে আছে একটু বিয়ে করতে হবে তবে বিয়ার আগে মেয়ের গুণাবলি বলি দেওয়া ভালো কথা কেমন আগে আপনারা যারা ওকালতি করেন মেয়ের কাপের টাকা খায় মেয়ের এমন কিছু দোষ আছে যে দোষের কথা শুনলে ছাত্রীর অভিভাবক এখানে সম্মত করতো না আপনি গোপন করেছেন আপনি ক্যাম্প করেছেন অপরাধ করেছেন আপনি গুলম করেছেন তার দুধগুলো বলতে হবে যে মেয়ে এমন লম্বা এমন খাদ্য শরীর তুলে ধরতে হবে তাকে কারণ আগের বেকার আমার কাছে একটা কথা আছে না কি আছে একটু কোয় দিল সুন্দর করে কথা একটু কোন ধরি আপনার তারপর কোয়ের সমস্যা নাই আমার মেয়ে আমার মেয়ে অন্ধ পূর্ণিমার চাঁদের মতো আমার মেয়ে তো হুজুর আরো কিছুক্ষণ বিয়ে করুন তারপরে মাফ করবেননি দেখা যায়। বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে বাসর ঘরে থাকার জন্য যখন দিয়েছেন আল্লাহ এক চাঁদের চেহারা যেন খিলখিল করে আসতেছে নাস্তারি স্বামীর দরকার ওই আল্লাহওয়ালা দৌড়ে আরম্ভ করছে তো হুজুর হুজুর মেয়ে হুজুর আমার ইমান মাথান তো কি আপনি বলছেন আপনার মেয়ে পূর্ণিমার রাতের মতো অন্ধকার কালো ল্যাংলা যা বলছেন সবই তো একটাও তো এর সাথে মিললেন আপনি এরা মা এটা তোমার তো আপনি তো কি বললেন এখন বাক্য পথার সঙ্গে তো তার কোনো মিল খুঁজে পাচ্ছি না আমার মেয়ে ল্যাংলা এই বলেছি জীবনে আমি বাকের ঘর থেকেছি এক পদব কি হয় নাই বের হয় নাই অন্ধ কেন বলেছি সে কোনো গায়ের মাহারাম পুরুষের প্রতি তাকায় নাই রাতের মতো অন্ধকার এই জন্য বলেছে আমার মেয়ে সব সময় বরকার ভিতরে ছিল পর্দার ভিতরে ছিল করে। তাকে বিয়ে করেছে জন্ম হয়েছে আব্দুল কাদের জিলেন ফির এ নাম কি সম্রাট আব্দুল কাদের জিলানি মেয়ে ভালো সন্তান ভালো হবে সন্তান পেয়েদের একে আর মা যদি দাদা হয় তাহলে ভালো সন্তানের আশা করা মানে তাল গাছ রোপণ করে আম খাওয়ার আশা করা ওটা জাননি ভাবে বোকার স্বরে যা বাস করছে নির্বংশীয় মেয়ে করে য়ে করে ভালো সংসারে আপনার পুত্রের আশা করতেছে ওইভাবে কি বোকার স্বর্গ আমার ভাইরা যারা বিয়ে করবেন এটা বাসবিক বলছি মেয়েটাকে প্রাধান্য দিবেন তার ধার্মিকতা দেখেন আপনার ছেলেরা যাকে মা বলবে যে মেয়েটাকে মা বলবে সন্তানের জন্য ভালো একটি মা নির্বাচন করবেন এটা আপনাদের সবচাইতে বড় দায়িত্ব আল্লাহ গাছের তলে যদি ফল পড়ে থাকা দেখেন খাওয়ার ব্যাপারে কি মাথালা বুঝছেন এখন যদি মালিকের মানসা সম্পর্কে আপনি কি থাকেন অবগত থাকেন যে মালিক রোপার সময় কি আল্লাহ রস্ত রোপণ করেছে তখন খেতে পারবে। আর যদি এমন মানসা আপনার জানা নেই তাহলে তাল আম যা বলেন কোনটা কিছু আপনার জন্য খাওয়া কি হবে না বলেন না কেন কি হবে না আপনার জন্য বৈধ হবে না আমার ভাইরা তাহলে দুনিয়াতে বৃক্ষরোপণ কথা বলেছি দুনিয়াতে আমরা বৃক্ষরোপণ করবো দুনিয়ায় কি আমাদের শেষ নাকি কাল আমাদের দুনিয়াতে গাছ লাগাইলে হবে না পরকালেরও একটা গাছ দুনিয়াতে থাকি লাগাই জৈব লাগান লাগবে না আমি صلى الله عليه وسلم مر به وهو يغرس فقال يا ابا هريره ما الذي تغرس قلت غرس لي قال الاذ اللوكا لا غرس الخير لك امين قالوا بلا يا رسول الله قل سبحان الله والحمد োপণ করতেছি কথা হে আবু হরাইরা এর থেকে আরো উত্তম তোমার বৃক্ষরপর কথা আমি বলবো তোমাকে বললিয়া রসুলাল্লাহ কয় আবু হরে যদি তুমি একবার করতে পারো সুবাহা যদি একবার করতে পারো প্রত্যেকটা শব্দের পরিবর্তে তোমার জন্য জাননা একটি বৃক্ষ তৈয়ার হয়ে যাবে সুবাহান্ল বলেন কিহামদুলিল্লাহ শব্দুলিল্লাহ এই শব্দটা যদি পড়তে পারো চারটা শব্দ আছে একবার পড়লে ষাটটি গাছ তোমার জন্য গান তৈরি হয়ে যাবে বেলুজুর গাছ তো দুর্বল এই গাছের কথা কেউ আশ্বাস করিয়ে রাগুচ্ছেন না আল্লাহ নবী বলেন ইন্নাতে তার জন্য জান্নাতে এত বিরাট বিশাল একটি গাছ তৈর হয়ে যাবে যে গাছের ছায়ার নিচে অতি দ্রুত শক্তিশালী তেজস্ব একটি গোড়া একশত বছর দৌড়াইলেও তার ছায়া করতে পারবে না বো আমরা বৃক্ষরোপণ করবো রাজি আছেন তো সবাই কোন সরমের কিছুই নেই কোন মানুষ যদি আপনার এই গাছের এসে ছায়া গ্রহণ করে সেটাও আপনার জন্য সৎকা কি হবে ধন্য হবে দুনিয়া দফরে গাছ লাগানোর চেষ্টা করব আর খরচালের জন্য আমরা এই যে সব কালিমেটি আমি পড়েছি দৈনিক আট দশ বার পনেরোবার হেঁটে হেঁটে সকলে পড়বেন আল্লাহ রহমদুল্লাহ আমাদের সকলকে আলোচিত কথাগুলোর উপর পূর্ণ ভাবে আমল করাদুল্লাহ যারা চুলত পাবেন তারা শুরু করেন